আয়সার আদে লাহ আলাহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন হে উম্মতি মুহাম্মাদি আল্লাহর চেয়ে অধিক আত্মমর্যাদাবোধ আর কারণেই তিনি তার কোনো বান্দা নর হোক কি হোক তার ব্যবিচার তিনি দেখতে চান না হে উম্মতি মুহাম্মাদি যা আমি জানি তা যদি তোমরা জানতে তাহলে হাসতে খুব কম এবং কাঁদতে অধিক অধিক